বাংলা মানবতা সমাধান নীতিমালা শীর্ষক আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলামী আইনের বেশ কিছু নীতি যেগুলো আমরা সরাসরি সন্ধ্যা থেকে পেয়েছি এর মধ্যে বিগত পর্বে সর্বশেষ যে হাদিসটি আপনাদের সামনে আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে আলবাই আল আল মুখ আলবান ইমাম বুখারি অবশ্য একটা বাব এর নাম তিনি এই শিরোনামে দিয়েছেন বাবুনাথ আল মুদাই অর্থাৎ ওই পরিচ্ছেদ যেখানে এসেছে যে আলবাইনাত আলমুদ্দাই প্রমাণ হবে যে দাবি করে তাকে তার মানে হচ্ছে এটা সেটা মূলনীতি একটা জিনিস নিয়ে দুজন ঝগড়া লেগেছে একজন বলছে যে আমি তার কাছে পাঁচশো টাকা পাবো আরেকজন বলছে না সে পাবে না এখন যিনি দাবি করছেন যে আমি তার কাছ থেকে পাঁচশো টাকা পাবো তিনি বলছেন যে আমার কাছে কোনো প্রমাণ নেই ওনাকে প্রমাণ দেখাতে হবে যে উনি পাবে না মানে আমি পাবো না এটা প্রমাণ দেখাতে হবে আর যিনি বলছেন যে না সে পাবে না তিনি বলছেন যে না যে দাবি করছে সে আমাকে প্রমাণ দেখাতে হবে যদি উনি প্রমাণ দেখায় যে হ্যাঁ আমার কাছ থেকে পাবে তাহলে আমি দেব। এই যে এখন ঝগড়া লেগেছে তাহলে শরিয়তের বিধানটা কি সেই বিধানটাই হাদিসের আলোকে আমরা পাচ্ছি বিধানটা হচ্ছে আলবাই আল মুদাই যিনি দাবি করবেন তাকেই দলিল দেখাতে হবে আর যিনি অস্বীকার করবেন অথবা যার উপর দাবি করা হবে যে হ্যাঁ আমি তোমার কাছে পাঁচশো টাকা পাবো যার উপরে দাবিটা করা হচ্ছে যিনি দাবি করছেন তিনি নন যার উপরে দাবিটা করা হচ্ছে তাহলে তাকে কি করতে পার ইয়ামিন এই ভদ্রলোক যদি কোনো প্রমাণ দেখাতে না পারেন অর্থাৎ যিনি দাবি করছেন যে আমি পাঁচশো টাকা পাবো তিনি যদি কোন লিখিত কোনো সাক্ষী দেখাতে না পারেন তখন দ্বিতীয় পর্যায়ে যার কাছে দাবি করা হচ্ছে যিনি অস্বীকার করছেন যে না কোনো টাকা পাবে না তাকে বলা যাবে না আপনি প্রমাণ দেখান পাবে না যে প্রমাণ দেখান কথা বলা যাবে না তাকে বলতে হবে আপনি কসম করুন আপনি আল্লাহর নামে শপথ করুন যে অল্লাহি উনি পাবে না আল্লাহর কসম উনি পাবেনা তাহলে এটা হচ্ছে তার পক্ষের বিধান এখানে কিন্তু ইসলামী সিরিয়ার একটা মহান দৃষ্টিভঙ্গি এখানে দেখা যায় এবং অত্যন্ত বুদ্ধিবৃত্তিক একটা সিচুয়েশনে এখানে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যিনি দাবি করছেন যে তিনি পাবেন তাকে তো ডকুমেন্টস দিতে হবে তিনি যখন টাকাটা তাকে দিলেন নিশ্চয়ই তিনি লিখে নেবেন তার সাইন নেবেন যদি সাইন না নান সাক্ষী রাখবেন প্রমাণ দেখাবেন তিনি যিনি কিছু দাবি করছেন কারণ তিনি কিছু সাব্যস্ত হওয়ার দাবি করছেন নতুন কিছু জিনিস এখানে আছে সে দাবি করছেন আর যিনি অস্বীকার করছেন তিনি বলছেন যে এমন কিছু হয়নি এমন কিছু হয়নি এর জন্য তো প্রমাণ দেওয়া সম্ভব না যেমন তখন আপনি পাওনাদার হিসাবে সাব্যস্ত হবেন আর যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তির দিয়ানার কাছে দিনদারের কাছে আল্লাহ বিষয়টি সাপোর্ট করতে বলেছেন সাধারণত আমরা জানি যে একজন বিশ্বস্ত মোমেন যদি সত্যি সেই ঋণই হয়ে থাকে অনেক সময় তো আমরা ঋণ দিয়ে কোনো ডকুমেন্টস রাখি না এটা কিন্তু সত্য আমরা ঋণ দেই কোনো ডকুমেন্টস রাখি না তখন সে অবস্থায় যাকে আমি ঋণ দিলাম তাকে তো আমি উপকার করলাম সে কেন কসম খেয়ে অস্বীকার করবে সাধারণত দিনদার ব্যক্তিদের জন্য এটা সম্ভব না এই জন্যই তাকে কসম করতে বলা হয়েছে যে তার উপকার করলেন আপনি অথচ সে অস্বীকার করবে না কোনো টাকা আমার কাছ থেকে পাবে না এটা তো হয় না তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তিনি যদি কসম করেন ইয়ামিন তথা শপথ করেন আল্লাহর নামে যে আল্লাহর কসম তিনি পাবেন না তাহলে এটা সেখানে মিটমাট হয়ে যাবে প্রকৃত অবস্থা আল্লাহ ভালো জানেন কি কিন্তু এটাই হচ্ছে বাহ্যিক বিচারের বিধান তাহলে এই যে নীতিটা এই নীতিটা আমরা কোথায় পেলাম আমরা হাদিসের মধ্যে পেলাম এবং এই হাদিসটা শুদ্ধ আমরা হাদিসের মধ্যে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু নীতিমালা পাই যেমন লাদরারা ওালাদরার লাদারা ওয়ালাদার নিজের ক্ষতি করা যাবে না অন্যের ক্ষতি করা যাবে না এই হাদিসটা ইমাম আহমেদ এবং ইবনু মজা মাননা করেছেন হাসান সানাদে তাহলে এটা একটা নীতিমালে যেটা আমরা হাদিসের মধ্যে সরাসরি পেলাম আরেকটা হাদিস আছে যেটা মোত্তাফাক আলেই বোখারি মুসলিমের মধ্যেই এসেছে রাসুল্লা সাল্লা বলেছেন এবং একাধিক রায়ত এখানে আছে কুল্লু মুস্কির হারাম কুল্লু মুস্কির হারাম প্রত্যেক মাদক দ্রব্য হারাম বাস এটা একটা মূলনীতি তাহলে যখনই কোনো জিনিসের মধ্যে এমনকি ভালো একটা জিনিসের মধ্যে যদি মাদকতা দেখা দেয় যে খেলে নেশা হয় তখনই সেটা হারাম হয়ে যাবে সেটা হতে পারে পানীয় হতে পারে ভাত বা এরকম কোনো কিছু যদি তাকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে তাকে মদে পরিণত করা হয় অথবা কোনো ডাল অথবা তরকারি বা এরকম যা কিছু আমরা হালাল যে খাবার সেগুলোকে যদি তার বৈশিষ্ট্য নষ্ট করে এগুলোকে দ্রব্য পরিণত করা হয় তাহলে সবই হারাম হয়ে যাবে ঠিক তেমনি সে সকল বস্তু যেগুলো দিয়ে মানুষ আজকাল নেশা করে সেটা হতে পারে ইয়াবা হতে পারে ড্রাগ হতে পারে হিরোইন হতে পারে হাসিস ইত্যাদি আরো যত জিনিসগুলো আছে শরিয়ার মূলনীতির আলোকে বলা হবে কুল্লু মস্কিন হারাম সকল মাদক দ্রব্য সকল নেশাকর বস্তু হারাম তাহলে এই একটা মূলনীতি আমরা এখানে পেলাম বোখারে মুসলামের হাদিসে এবং এর পাশাপাশি প্রায় কাছে আরেকটা মূলনীতি আছে মা অ্যাসকার মূলনীতি এটাও একটা কায়দা এটা একটা ম্যাক্সিম যে যা বেশি খেলে মানুষ নেশাগ্রস্ত হয় বা মানুষকে নেশাগ্রস্ত করে দেয় তার অল্পটাও হারাম তাহলে এই যে দলিলগুলো সেগুলো আমরা সরাসরি সন্ধ্যার মধ্যে পাচ্ছি তাহলে আমরা দেখলাম যে এই সমস্ত নীতিমালার কিছু আছে সরাসরি করে আনে কিছু আছে সন্ন্যায় কিছু আছে কোরআনের আয়াত থেকে আমরা বের করলাম আবার কিছু আছে তার উদাহরণটা কি যেমন ভিত্তিতে যার নিয়ত যেমন সেখানে রুলিংসটা সে অনুযায়ী দেয়া হবে রসুল সাল্লা সেই প্রখ্যাত হাদিস যেখানে তিনি বলেছেন ইন্নাম আল্লাহ নিশ্চয়ই আমল নিরূপিত হবে নিয়ত অনুযায়ী অর্থাৎ আমলে শুদ্ধা শুদ্ধ নিরত কিন্তু ওলামাই যে কোনো কারণেই হোক এটা যেহেতু হারাম নয় বরং জায়জ যে হাদিসকে যেভাবে আমাদের কাছে এসছে তার থেকে মানুষের বুঝার জন্য আরো সহজ করে উপস্থাপন করা যায় ফলে নীতিটাকে টেক্সটটাকে সেভাবে করা হয়েছে আল ও মোরবে হাদিস থেকে এই মূলনীতিটাকে ডিরাইভ করা হয়েছে ইস্তেমবাদ করা হয়েছে ঠিক তেমনি আলি ইয়কিন বিশাক যে সন্দেহ দ্বারা ইয়িন বা প্রত্যয় দরিভূত হবে না এইভাবে ঠিক কোন হাদিস নেই তবে হাদিস থেকে এগুলো ইস্তেমবাদ করা হয়েছে আমার বুখারি মুস্তের একটা হাদিস বলা হলো যে সুকিয়া ইলান সাল্লাইসাল্লাম আর্রাজুল ইউ ইলাইহি কোন এক ব্যক্তি তার মধ্যে যেন কোন একটা কিছু সে অনুভব করে অর্থাৎ তার গ্যাস কি বের হয়েছে কিনা সাধারণত যাদের গ্যাস ফর্ম হয় স্টমাকে তাদের এই অবস্থা হতে পারে এই ধরনের হয় যাই হোক কোনো কোনো ব্যক্তির যদি এরকম হয় যে তার কোনো গ্যাস বের হয়ে গিয়েছে কিনা সে কি সালাদ কেটে দেবে সালাত থেকে বের হয়ে যাবে এইটা ভেবে যে তার নামাজ তো চলবে না এভাবে তখন রাসুল সাল্লাহাম বললেন যে লা কোনো কোনো রাতেছে লাই আনসারেফ না সে যাবে না সে সালাতকে ভাঙবে না হাতটা ইয়াস মা যতক্ষণ না সে এই গ্যাস বের হওয়ার আওয়াজ শুনবে অথবা গন্ধ পাবে তাহলে এখানে দেখা গেল যে সে সালাতের মধ্যে আছে তার ওজু আছে এটা যেহেতু সে ওজু করে সালাতের মধ্যে ঢুকেছে অজু গেল্লা না ইয়াকিনটা কিভাবে আসবে যে সে হয়তো আওয়াজ নিজে অনুভব করবে যে হ্যাঁ অবশ্যই তার অজুটা চলে গিয়েছে অথবা গ্যাস বের হওয়ার যে গন্ধ সেটা সে অনুভব করবে ফলে সে বলবে যে তার অজু গেছে সেটা প্রমাণ এ দুটোর যেকোনো একটা প্রমাণ সুতরাং এই প্রমাণ পেলে তখন সেটা হবে তখন আমরা বলব যে হ্যাঁ ও জুগিয়েছে এটা এখন একদম একটা বিষয় সে নামাজ থেকে বের হবে কিন্তু তার আগ পর্যন্ত সন্দেহপূর্ণ বিষয় অতএব সে তার ইয়াকিনের মধ্যে থাকবে প্রিয় দর্শক এভাবে আমরা দেখছি জাল আল ইয়াক ইয়াজুল বিশ্বাক এই কায়দাটাও এরকম এই হাদিস এবং আরো অন্যান্য হাদিস যেটা পরবর্তীতে আমরা এই কায়দা বিস্তারিতভাবে আলোচনার সময় উল্লেখ করব ইনশাল্লাহ মানে এই কায়দাগুলো হাদিস থেকে বের করা হয়েছে তাহলে আমরা বুঝলাম যে কোরআন এবং সন্না হচ্ছে এই নীতিমালাগুলোর মূল উৎস তবে কোরআন এবং সন্না নির্ভর আরও যে দলিল আছে যেমন ইজমা ইজমাউল উম্মা উম্মার লোকদের ইজমা এটা শরীর হচ্ছে গ্রহণযোগ্য একটা দলিল কারণ এই ইজমা কোরআন সন্ন্যার পরিপূরক একটা দলিল কোরআন এবং আলেম সকল যুগে একমত যে যখন কোরআনের অথবা সহি হাদিসের কোনো টেক্সট পাওয়া যাবে তখন এই কোরআনের এই আয়াতের বিরোধী অথবা হাদিসের বিরোধী আর কোনো ইজতেহাদ করা যাবে না ঠিক এমনি ভাবে আরেকটা কায়দাও সেটার উপরে সকলে একমত আল ইসতেহাদুদু বেমিস আল ইস্তিহাদু বেল ইসতেহাদ এই উদাহরণটি আমরা নীতিমালা হিসাবে আগেও বলেছিলাম যে एकजे इजतेहार द्वारा आकजन इजतेहत नष्ट होना चाहिए युटो हे इजमार नामक जो शराद अलील तर भित रचित इसलामी आई नीति आच्छा इसमाम आईने और कि नीति आज जगो इजतेहत तथा सही इयासर भित सही तलील अथबा विश्लेषण भिते से निर्धारण करते जेम शरियत तो अनेक कि आराम कर তাহলে এটার উপর ভিত্তি করে যেহেতু হারাম করেছে মানে কি হারামের বিষয়গুলো যদি প্রমাণিত হয় হারামের বিষয়গুলো যদি প্রমাণিত হয় অর্থাৎ এই জিনিসগুলো ব্যবহার করা হারাম কনজিউম করা হারাম যেমন আমরা বলি যে মদ পান করা হারাম ড্রাগ সেবন করা হারাম বা নেশাগ্রস্ত বস্তুগুলো শুকোরের গোশ খাওয়া হারাম কুকুরের গোছ খাওয়া হারাম এই যে জিনিসগুলো যেগুলো হারাম সেবন করা করা। সে হারাম জিনিসগুলো এটা বেচা কেনা করাও হারাম হারাম হারাম কেনাও যেটা নেওয়া হারাম, সেটা দেওয়াও হারাম এগুলো হচ্ছে আসলে কেয়াস অথবা সহি কেয়াসের ভিত্তিতে নির্ধারিত কিছু কায়দা দর্শক আমাদের সময় হয়ে গেল ইতিমধ্যে একটা বিরতির আমরা যাচ্ছি বিরতিতে ফিরে আসবো খুবই তাড়াতাড়ি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন सबूरी कथा पूर्वे की तात्पर्य जीवन सफलता क्यों जो कुरान तेला क्यों जो शैम पालन करज कर खुशी हन सकाल छटादेश मुद सल्लामिबु अबू हुरैरा रल्ला जार कल्याण कमना करें ता परीक्षार मध्य थाले सही बुखारी सप्तम खंड असुस्थता अध्याय हादिर संख्या पाँच हजार छताल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 আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ উত্তে না রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় दर्शक बतलमी आईने नीतिमाल शीर्षक आलोचनारे আশা করছি আপনারা আমাদের বিষয়গুলো খুব মনোযোগ সাক্ষরে দেখছেন আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে গবেষণা এবং সহেকিয়াস ভিত্তিক কিছু কায়দা ওলামাই করাম পেশ করেছেন এবং সেটা খুবই ক্লিয়ার ফলে সেগুলো শরিয়াতের নীতিমালার আলোকেই রচিত যেমন যা হারাম ব্যবহার করা খাওয়া বা পান করা সেটা দেওয়াটাও হারাম কেনাটাও হারাম বেচেটাও হারাম আমরা এভাবে বলতে পারি মা হারু মা লোহু হারু মা বাইহু মা হারু মা সেরা উহু যা ব্যবহার করা হারাম তা বেচা হারাম যা ব্যবহার করা হারাম তা কেনা হারাম আবার কেউ কেউ এভাবে বলেছেন মা হারুমা মা আখলুহু হারু মা যা গ্রহণ করাটা নেওয়াটা তুলে নেওয়াটা হারাম তা দেওয়াটাও হারাম অর্থাৎ যা আমি নিতেই পারবো না আমার নেয়ার কোনো অনুমতিই নাই শরীরতে এটা নিষিদ্ধ তাহলে সেটা নিয়ে আমি আরেকজনকে কিভাবে দিতে পারি নিজের জন্য যেটা গ্রহণ করা নিজের জন্য নিজের কাছে যেটা রেখে দেওয়া হারাম সেটা নিয়ে অন্যকে দেওয়াটাও হারাম নিজের জন্য যেটা ব্যবহার করাটা হারাম সেটা মানে ট্রেডিং করাটাও হারাম তাহলে এটা হচ্ছে কিয়াসের ভিত্তিতে আমরা জানলাম আরেকটা বিষয় আছে যেমন আলগা আলেব ও ক্যাল মহাকা আলগা বলতে অধিকাংশ বিষয়কে বোঝাচ্ছে অধিকাংশ বিষয়ে যদি তার প্যাটার্ন রকম হয় তাহলে অধিকাংশের ভিত্তিতেই আসলে রুলিংসটা হবে অধিকাংশের ভিত্তিতে রুলিংসটা হবে আর অল্প কিছু রুলিংসটা ভিন্ন থাকলে সেটাকে অ্যাক্সেপশনাল রুলিং বলা হবে বা আইনি দিক থেকে সেগুলো মুস্তেসনা বা ব্যতিক্রম ধর্মী বিধান সম্বলিত কিছু কেস অথবা কিছু বিষয় হিসাবে গৃহীত হবে বিবেচিত হবে তো এখানে আলগা লবকাল মহাক এটাও ইজতেহাদ এবং শাহেকিয়াসের ভিত্তিতে রচিত একটি নীতিমালা তাহলে দর্শক এভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলামী শেরিয়াতের বা ইসলামী আইনের যে নীতিমালাগুলো এগুলোর উৎস হচ্ছে কোরআন এবং সন্ন্যাক এবং পরবর্তীতে কোরআন সন্না সমর্থিত আরও যে দলিল আছে যেমন এজমা যেমন শাহিকিয়াস যেমন এসতেসাহাব এগুলোর ভিত্তিতেও কিছু কায়দা রচিত হয়েছে অতএব আমরা কথা বলতে পারিনিদায় যে ইসলামী আইনের যে নীতিমালাগুলো এগুলোর একটা উৎস আছে এগুলো অন্যদের থেকে ধার করে আনা হয়নি অন্যদের দেখা দেখি এগুলো নকল করে কপি করা হয়নি ইসলামী সারিয়া যেমন স্বতন্ত্র ইসলামী আইন এবং ফেক যেমন স্বতন্ত্র ইসলামী এই নীতিমালাগুলো সেই আল কোরআনের নাজিলের যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত ওলামাদের গবেষণা ওলামাদের কোরআনসন্না ভিত্তিক আমল এবং বক্তব্যর ভিত্তিতেই এগুলো আসলে আমাদের সামনে এসেছে অতএব এসব কিছুই আসলে কোরআনসন্ধার মতই আমাদের কাছে গুরুত্ব পাওয়ার দাবি রাখে যেহেতু এগুলো কোরআনসন্ধা নির্ভর দর্শক বিষয়টা আমাদের সব সময় মনে রাখতে হবে এই নীতিমালাগুলো এটা কোরআনের টেক্সট যদি হয়ে থাকে অথবা হাদিসের টেক্সট হয়ে থাকে তাহলে অ্যাট দ্য সেম টাইম এগুলো নীতি এবং দলিল বাট যেগুলো আমরা ইজতেমবাদ করেছি কোরআনসোনা থেকে সেগুলো শুধু নীতি কিন্তু দলিল নয় বিষয়টাকে সেভাবে আমাদের মনে রাখতে হবে কারণ এই ছোট্ট কায়দাগুলোর মাধ্যমে যেমন আলিয়া কিনুলাইয়াজুল বিশ্বাক এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে বিভিন্ন সিচুয়েশানে পড়ে আসলে সৈয়তের বিধানটা কী সেটাকে দলিল হিসাবে আমরা দেখাচ্ছি না দলিল কিন্তু আমাদের থেকে যাচ্ছে কোরআনসন্না তাহলে নীতিগুলো দলিল নয় সুতরাং এই বিষয়টা ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে এই কায়দাগুলো দলিল নয় তবে দলিলের ভিত্তিতে এগুলো রচিত এই কায়দাগুলোর মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সাধারণত সমৃদ্ধ করে থাকি দর্শক আমরা এ পর্যায়ে ইসলামী আইনের এই নীতিমালাগুলোর কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কিভাবে আমাদের কাছে নীতিমালাগুলো এভাবে আসলো এগুলো কি হঠাৎ আমরা পেয়ে গিয়েছি কোথাও নাকি কিভাবে। প্রথম কথা হচ্ছে আমাদের আগের আলোচনা থেকে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যেহেতু আমরা বলেছি যে এই নীতিমালাগুলো এগুলো আমরা কোরআনসোনা থেকে পেয়েছি অথবা তার ভিত্তিতে এগুলো এই টেক্সটগুলো তৈরি করা হয়েছে তাহলে বোঝা গেল যে কোরআনসোনা যে যুগে ছিল অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে কোরআন যখন নাজিল হচ্ছিল অথবা যখন রাসুলসল্লাহ সাল্লাম নিজে রুলিং দিচ্ছিলেন এবং তার প্রত্যেকটা রুলিংস ছিল তখন হাদিস তার কথা তার কাজ তার মনসম্মতি এসব কিছু যখন চলছিল তখন কিন্তু এই কায়দাগুলো ছিল অতএব ইসলামী আইনের এই যে নীতিগুলো এগুলো আজকে নতুন করে বা দু বছর আগে নতুন করে হয়েছে সেটি বলা যাবে না সেগুলো শুরু এবং সেগুলোর মূল উপাত্ত মূল উৎস কিন্তু সেই ওহির যুগের মধ্যেই নিহিত রয়েছে অতএব এটা নতুন কোনো বিষয় নয় আমরা সরাসরি টেক্সটগুলো যেগুলো কোরআনের মধ্যে পাই বা হাদিসের মধ্যে পাই তাহলে দেখব যে রাসুলসাল্লা সাল্লাম থেকেই সরাসরি সেগুলো এই উম্মাহ পেয়েছে সাহাবাইকার সেগুলো তারা আমল করেছেন সেগুলো তারা মেনে নিয়েছেন সেগুলোকে তারা ইমপ্লিমেন্ট করেছেন পরবর্তীতে ইসলামী আইনের নীতিমালা এই যে নামে একটা শাস্ত্র গড়ে উঠেছে সেটা হচ্ছে তার আস্তে আস্তে ক্রমবিকাশের মাধ্যমে ওলামাই কেরাম কখনোই এই কায়দা বা নীতিগুলো থেকে বিচ্ছিন্ন ছিলেন না শরিয়ার বিভিন্ন হুকুম আহকাম যখন তাদের জানা ছিল সারিয়ার বিভিন্ন নীতি মূল্যবোধ আদাব আখলাক এসব কিছুই তাদের জানা ছিল ফলে কোনো যুগী এগুলো থেকে বিচ্ছিন্ন ছিল না কিন্তু জ্ঞানের যে শাস্ত্রগুলো আজকের একটা আলাদা আলাদা বইতে চলে এসছে অত্যন্ত সুন্দরভাবে সংকলিত হয়েছে এগুলো ধীরে ধীরে হয়েছে অতএব ইসলামী আইনের নীতিমালাটাও সংকলনের সে ধারাবাহিকতা কীভাবে হয়েছে সেটা আপনাদের সামনে এখন আমরা তুলে ধরব সর্বপ্রথম ইমাম আল কার্ফি তার ওসুদ আল কার্ফির গ্রন্থের মধ্যে যে ওসুলগুলো লিখেছেন মূলত এগুলোর অধিকাংশ ছিল ইসলামী আইনের নীতিরই একটা সংস্করণ পরবর্তীতে এগুলো আস্তে আস্তে আরও সংস্কার করা হয় এবং আরও সুন্দর সুন্দর টেক্সট এগুলোর জন্য নিরূপণ করা হয় মূল বক্তব্য কিন্তু একে থেকেছে পরবর্তীতে আমরা দেখি যে আবু তোহেরাত দ্য ব্যাস যিনি ইমাম কার্খিরই প্রায় সমকালীন সময় ছিলেন কেউ কেউ মনে করেন যে তিনিও এগুলোর সুন্দর একটা সংকলন করেছিলেন এটা হচ্ছে হিজরি চতুর্থ শতকে ইমাম কারখি তিনি মারা যান তিনশো চল্লিশ সালে তো এরপরে পরবর্তী সময়ে অর্থাৎ অন্য যারা কাজ করেছেন সেগুলো হয়তো স্বল্প মাত্রার ছিল এই জন্য সেগুলো এভাবে লিপিবদ্ধ হয়নি কিন্তু একটা বই আকারে ক্ষেত্রে যিনি পঞ্চম হিজড়ি শতকে কাজ করেছেন তিনি হচ্ছেন আবুজাইদ আদা বসি আবুজাইদ আদা বসি চারশো তিরিশ হিজড়িতে তিনি ইেকাল করেছেন এবং তার এই ইসলামী আইনের নীতিমালার সাথে সম্পর্কিত এই বইটির নাম হচ্ছে এভাবে আমরা দেখি যে যেতকে আসামর কন্দি তিনিও একটি ইদাহুল কাওয়ায়দ নামে একটি বই রচনা করেন এবং পাশাপাশি আরো অনেক প্রচেষ্টা অব্যাহত থাকে সপ্তম হিজরি সালে আমরা দেখি যে কাওয়ায়দেফিয়া তথা ইসলামী আইনের নীতিমালাগুলো সংকলনের কাজ অনেক দূর এগিয়ে যায় যদিও আমরা বলবো না যে সেটা খুব পরিপূর্ণ একটা স্তরে পৌঁছে গেছে কিন্তু এই স্তরের মধ্যে আমরা দেখি যে বেশ কিছু গ্রন্থ রচিত হয়েছে যেমন মোহাম্মদ আব ইব্রাহিম আল জাজরমি তিনি কাওয়ায়দ ফিফুর শাফ ইয়াহ তিনি রচনা করেন এবং ইজুদ্দিন বিন আবদুলসালাম তার বিখ্যাত একটি গ্রন্থ কাওয়ায়দুল্লাহ মাসালহ আনাম এই গ্রন্থটি তিনি রচনা করেন এছাড়াও এর পাশাপাশি আরও কয়েকটা গ্রন্থ যুগে এসেছে যেমন আল মোধহাব ফি কাওয়ায়দুল মেধাব ইত্যাদি এই গ্রন্থগুলো আসার কারণে দেখা গেল যে এই শাস্ত্রের প্রভূত সুন্দর উন্নতি সাধিত হয়েছে এবং পরবর্তী অষ্টম হি শতক ছিল মূলত এই কাওয়য়েদের বা ইসলামিক এই নীতিমালাগুলো সুন্দরভাবে সংকুলিত হওয়ার যুগ এই যুগে আরও অনেকগুলো বই রচিত হয়েছে যেগুলো আজকে আমাদের ইসলামী আইনের নীতিমালার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে যেমন আলহ নেবনুল ওয়াকিল এবং আর অনেকগুলো গ্রন্থ এই যুগের মধ্যে এসছে আমি সেগুলো কিছু আপনাদের সামনে তুলে ধরছি দর্শকের মধ্যে আরও রয়েছে কিতাবুল কওয়ায়দুল মাক্কারি এবং আল মাজমু আল মজহেব ফেগব্দ কাওয়ায়দুল মজহাব ইমাম আল আলা শাফেঈ الاشباه والنظائر تاج الدين ابن السبكي الاشباه والنظائر امام السنوي و المنثور في القواعد امام بدر الدين الزركشي يبقى এগুলো খুবই বিখ্যাত গ্রন্থ এবং খুবই প্রামাণ্য গ্রন্থ ইসলামী আইনের নিতিমালার ক্ষেত্রে আর আমরা যদি দেখি যে দশম হিজরি শালেও আরো ব্যাপক কাজ হয়েছে তার মধ্যে যেমন ইমাম সুয়ূতির والنظائر এবং ইবনে নুজাইর النظائر এই গ্রন্থগুলোর মাধ্যমে এবং এর আগে পরে আরও বেশ কিছু গ্রন্থ লেখা হয়েছে পরবর্তীতে আমরা দেখি যে ইসলামী আইনের নীতিমালার মধ্যে মাজালাত হক আল আদলিয়া যেটা ত্রয়োদশ হেজুরি শতকের মধ্যে লেখা হয়েছে সেই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় নিরানব্বইটা এখানে নীতিমালা আছে যেটা ওসমানিয়া খেলাফত কালে এই বইটা রচিত হয়েছে এবং সেটা একটা প্রামান্য গ্রন্থ প্রিয়দর্শক এ বিষয়ে আমাদের আরও অনেক বলার ছিল আমরা আজকে পর্বের শেষ প্রান্তে চলে আসার কারণে আর শেয়ার করতে পারছি না আমরা ইনশাল্লাহ পরবর্তী কথা বলবো আপনারা আশা করছি আমাদের সেই পর্ব দেখবেন সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি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 अत्याचार देख इे अदिकार आदेश आज सन्दा साढ़े छ पुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्